সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্ততে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক আর মুবারক রমজানের ই মাস রব্বুল আলমীনের অফুরন্ত অশেষ নিয়ামতে সমৃদ্ধ এই মাস রব্বুল আলমী আহমদ সকলকে এই মাসকে যথাযথ ভাবে স্বাগত জানানোর তৌফিক দিন এবং এই মাসে সিয়াম সাধনা করে করে আবলাসুফান আহতআল রতি আপন হওয়ার মতো তৌফিক এন আয়াত করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ রমজান আল মুবারক রব্বুল আলমিন আমাদেরকে দিলেন যাতে করে আমরা যথাযথভাবে তাকে আপন করে নিতে পারি আমরা যাতে আব্লাসুফাহতালার বন্দুকি করতে পারি এবং সত্যি জাতি আমরা যে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আইবাদতের জন্য আমরা যাতে এই আইবাদত যথাযথ করতে পারি এর প্রশিক্ষণ নিয়ে ধন্য হতে পারে তার ইবাদত করার জন্য আর ইবাদতের প্রশিক্ষণ যথাযথ ভাবে নেওয়ার জন্য রব্বুল আলমীন এক সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন শাহরমাদান রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা অনেকেই বলবো আল্লাহ ইবাদতো কিন্তু বলতে হয় একজন মানুষ অথবা একজন জিন মানব আর দানব প্রত্যেকেরই যথার্থ সুন্দর স্বাস্থ্যের প্রয়োজন কারণ মোহাম্মদুর রস নিজে তো সাথ করেছেন স্বাস্থ্য বা সুস্থ একজন ইমানদার দুর্বল ক্ষীণ ইমানদারের যে রব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি প্রিয় তাই আমরা সবাই রব্বুল আলমীর কাছে প্রিয় হতে চাই আর প্রিয় হওয়ার জন্যে সুন্দর স্বাস্থ্যের প্রয়োজন হ্যাঁ স্বাস্থ্যের এই কথা যদি বলতে হয় তাহলে খুব সহজভাবে বললে বলতে হয় আমাদের মানব আর দানবের মানুষ আর জিনের সকলের ছোট আর বড় নারী আর পুরুষ মহিলা আর পুরুষ নর নারী প্রত্যেকেরই স্বাস্থ্য দুই ধরনের হয় একটি হল মানসিক স্বাস্থ্য আর একটি হলো শারীরিক স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা যেমন গবেষণা হচ্ছে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে আল করিমের ভাষায় আরবিতে দুইটি শব্দ বলা হয় একটি হলো মারাদুন একটি হলো সাকামন মারিদ আর সাকিম দেহে দৃশ্যমান ও সুস্থ থেকে বলে মারাদ আর যে অসুস্থতার দৃশ্যমান নয় তাকে বলা হয় সাকাম ইব্রাহিম আলী সালাম পাওয়ার পরে যখন তার সম্প্রদায় কর্তৃক তথা অসংখ্য ক্ষুদা রব বা সৃষ্টিকর্তার পূজা অর্চনা দেখছিলেন তিনি নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তিনি বলেছিলেন এমনি সাকিম আমি অসুস্থ কিন্তু তার এই অসুস্থতার দৃশ্যমান ছিল না আলানকে নিম তো তুলে ধরেছে সুতরাং বন্ধুগণ রমজানুল মুবারক যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাই রমজানুল মোবারক আমাদের প্রত্যেকের এই দৃশ্যমান দেহের অসুস্থতার জন্য চিকিৎসা বটে আর হা হৃদয় মন প্রাণের অসুস্থতার ও চিকিৎসা আমাদের জন্য দিয়েছেন রফজাদুল মবারক শুধু তাই না শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সুন্দর এবং সুস্থ হওয়ার যথাযথ ব্যবস্থা রব্বুল আলমী নিজে রেখে দিয়েছেন রবজাদ মুবারকে খুব সহজভাবে বললে একজন ডাক্তার খুব বিশ্লেষণ করে করে শারীরিক অসুস্থতার বিপরীতে রমজান মোবারক কর্তৃক সুস্থতা আনয়নের যে ব্যবস্থাগুলো খুলে খুলে বলতে পারবেন তবে আমরা খুব স্বাভাবিকভাবে বিশ্লেষণ করলে দেখি অভিজ্ঞ ডাক্তারদের অভিমত হল যে মানুষ সারা বছর যখন খাদ্য গ্রহণ করে সারাটা বছর খাদ্য গ্রহণ করতে করতে তার আকসস্থলী এবং মানুষের হজম প্রক্রিয়া যখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে প্রত্যেকটি দেহে অঙ্গ প্রত্যঙ্গের একটি রেস্ট বা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবসর নেয়ার ব্যবস্থা রাখা উচিত কারণ অবসর তাকে ক্লান্তি দূর করে নতুনভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে আমরা দেখতে পাই রমজানুল মুবারক পুরনো একটি মাস তার মানে এগারো মাস খাদ্য গ্রহণ করলাম পাকস্থলী খাদ্য হজমের ব্যবস্থা করলো। আর একটি মাস নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্য গ্রহণ না করে নিয়ন্ত্রণ করার শিক্ষা গ্রহণ করা হলো আর এর মাধ্যমে একটি সময় অবসর পেল হ্যাঁ আর একটি বড় কথা এই পৃথিবীতে কেবল খাওয়ার জন্যই তো মানুষ জন্ম নেয়নি একটি খুব প্রসিদ্ধ কথা না খেয়ে মারা যায় না খেয়েই বরং মারা যায় না খাওয়ার কারণে মারা যায় কম কিন্তু খেয়েই মানুষ মারা যায় তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের এই সুন্দর ব্যবস্থাপনা রমজানকে যা একটি মানুষকে সুস্থ রাখতে সহযোগিতা করে সুতরাং স্বাভাবিকভাবে নিশ্চিত করে আমাদের আদেশ হওয়ার কারণে প্রাণ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে সুস্থ হওয়ার জন্যে যেখান থেকে এসেছে ওখান থেকে সে ট্রিটমেন্ট চায় সুস্থতার জন্য উপকরণ চায় ঔষধ চায় শুধু তাই না পদ্য চায় তার প্রাণ যেখান এসেছে ঠিক ওই জায়গা থেকে নাজিল হয়েছে আল কর আহ আর তার রমজানুল মুবারকে তাই রমজানুল মুবারক তথা সিয়াম মানুষকে সুস্থ হতে সমৃদ্ধ করে দশভান হতালা মানুষের মনের কুমন্ত্রণার বিজয়কে পরাজিত করে তো চেতনাকে বিজয়ী করার জন্য বারবার কর আন আলমের সাবধান করেছেন সতর্ক করেছেন যেমন দেখি এবং একশো মানুষের মানসিক স্বাস্থ্য সুস্থতা নিশ্চিত করার বিষয়গুলো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ومن شر الجن والنفاثات في العقد ومن شر حاسد اذا حسد قم ورتটা সুন্দর করে পড়ে দেখুন হৃদয়ের যত অসুস্থতা রয়েছে হৃদয়ের অসুস্থতাকে দূরীভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন কুরআন আল কারীম এবং হৃদয়ের অসুস্থতাকে খুলে খুলে স্পষ্ট করে করে বলেছেন رب العالمین শুধু তাই না সূরাতুল নাস ربنا نعوذ برب الناس মালিক الناس, مالك الناس. إلهي الناس من شر الوسواس الخناص الذي يوسوس في صدور الناس من الجنة والناس شو ترنگ منوبر تانوب تكي إذا اي كلمونتنا دان كري خناص اتكي عصرويتو تاركا چي چايتو بجن نازل كوري چن القرآن الكريم قرآن نازل حج رمضان المبارك رمضان المبارك أما دير كي منوشيك شستر جتار রমজানক পরিচয় করাতে গিয়ে বলেছেন শাহরুম রমজান এমন এক মাস যে মাসে তিনি নাজিল করেছেন আমরা হয়তো অনেকেই বলবো যে স্বাস্থ্যের সুস্থতার নিশ্চয়তায় রাবুল আলমীর নাজিল করেছেন আলকর আহনাল করিম আর তার রমজান মাসে আহা রাখার মাধ্যমে ব্যক্তি তার দেহের সুস্থতা যেমন একটি সুন্দর ঠিকানা খুঁজে পায় ঠিক এমনি ব্যক্তি তার মানসিক স্বাস্থ্যের সুস্থতার ব্যাপারটাও নিশ্চিত হয় হ্যাঁ পাশাপাশি আমরা হয়তো বলবো যে হ্যাঁ এই পৃথিবীতে আমরা হয়তো অনেক অশরীর স্পর্শ অনুভব করি অর্থাৎ সহজ ভাষায় বললে জিনদের মধ্যে ভালো আর মন্দ দুইটি গ্রুপই রয়েছে জিনদের অন্তর্ভুক্ত আর তাই রব্বুল আলমী পরিচয় করিয়ে দিল সে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে তাই শয়তান জিনদের অংশ তাই জিনদের মধ্যে একটি অংশ রয়েছে যারা শয়তের অনুচর সহচর অনুগত দলবুদ্ধি বিশ্বাস করে যারা মানব আর দানবকে তিনি তার এবার জন্য সৃষ্টি করেছেন সুতরাং অশরীর তথা জিন যেমন রয়েছে এদের মধ্যে যারা দুষ্ট তারা বিভিন্ন ভাবে মানুষদের ক্ষতি করতে চায় আর এদের অনিষ্ট থেকে বাছার জন্য আলমিন করেছেন যে করিম নাজিল করলেন এ কোরআন শেফা বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজান আদমী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারাকের আন্তরিক উত্তম সর্বোচ্চ বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ कत सुर भाव नाम छोट बिरतर फिर আমরা আলোচনা করছিলাম রমজান আমাদের শারীরিক মানসিক এবং সার্বিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদেরকে গ্রহণ করতে হবে নিজের স্বার্থে নিজের কল্যাণ আর এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে রমজানো আমাদেরকে মানসিক স্বাস্থ্যের যথার্থ সুস্থতাকে নিশ্চিত করে যোগ যুগ থেকে প্রমাণ সুতরাং বন্ধুক স্বাস্থ্যের বাস্তবতায় দেহ এবং মন এই দুটির সুন্দর সমন্বয়ে যথার্থ সুন্দর স্বাস্থ্যের নিশ্চয়তা রয়েছে রমজান অল মুবারকে আর তার কারণ হল আলকর আন করিম কানব্বুল আলমিন রমজান অল মুবারককে পরিচয় করাতে গিয়ে বলেছেন শাহরুম রমজান এমন এক মাস যে মাসে তিনি নাজিল করেছেন আলকর আন আল করিমকে আমরা হয়তো অনেকেই বলব যে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 ভালো আর মন্দ দুইটি গ্রুপই রয়েছে জিনদের অন্তর্ভুক্ত আর তাই রব আল পরিচয় করিয়ে দিন সে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে তাই শয়তান জিনদের অংশ তাই জিনদের মধ্যে একটি অংশ রয়েছে যারা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 অনিষ্ট করতে চায় মানবের পাশাপাশি যেমন দানবের পাশাপাশি জিনদের মধ্যে ভালো মন্দ উত্তম আর অনুত্তম রয়েছে যারা দুষ্ট জিন তারা শয়তানদের অনুচর সহচর অনুগত তারা বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করতে চায় তাদের মধ্যে যদিও অনেক ভালো জিন রয়েছে যারা রবীন্দ্রের ইবাদতের পরিচয় করিয়েছেন মধ্যে এমন কিছু জিনা শুনেছেন আর বলেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি ইহাদি এলা যা সরল সঠিক পথের দিকে আমাদেরকে পথ দেহ সুতরাং আমরা তার প্রতি ইমান এনেছি তারা আল্লাহর গোলাম কিন্তু যারা দুষ্ট তারা বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে হা এতে ও বিভিন্ন অপরাধ হয়ে থাকে মানুষ হয়তো জিনদের চলার প্রতি বাধা সৃষ্টি করে অথবা তিনজন সাহাবি বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে এসেছে তারা দুষ্ট ধরে ফেলেছিলেন বিভিন্ন ভাবে তারা দুষ্ট জিনকে যখন ধরে ফেললেন জিন তাদের হাত থেকে বাঁচার জন্যে চাওয়ার সময় বলল অনুনয় বিনয় করে তখন আমাকে ছেড়ে দাও তবে আমি একটি আমল তোমাদের শিখিয়ে দিই তোমরা যদি আয়াতুল কুর্সি অর্থাৎ দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত আল ক্যারিমা তেলাওয়াত করো বিশুদ্ধ উচ্চারণে বিশ্বাস সহকারে তেলাওয়াত করে যদি ফুদ জিনের কুষ্টির ক্ষমতা ক্ষমতাটাই কারো ক্ষতি করতে পারে তারা জিনকে ছেড়ে দিলেন বিশ্বনবী মাহমদুর রসুল্লাহ সাল্লিস্লামের দরবারে সাল্লিব আমরা জিনকে ধরে ফেলেছিলাম বলেছে দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আল কেরিমা যদি কেউ তেলাওয়াত করে বিশুদ্ধ উচ্চারণে এবং বিশ্বাস সহকারে নিজের গায়ে ফুঁক দেয় অথবা অন্যের গায়ে দেয় তাহলে শয়তান তথা জিন তাদের কোনো ক্ষতি করতে পারবে না থেকে সর্বশেষ পর্যন্ত যদি কেউ করে তাহলে অশরীর কোন ভাবে তাকে কোন ক্ষতি করতে পারে না শুধু তাই না আমরা হয়তো অনেকেই বলবো এই পৃথিবীতে জাদু টোনার কথা মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ক্ষতি করতে চেয়েছে জাদুর মাধ্যমে তার হাবিবকে নিশ্চিত নিরাপত্তায় ধন্য করার জন্য নাজিল করেছেন করল করিমের সৌরাতুল এবং সৌরুল সাল্লাহ এই দুইটি সুরা নাজিল হওয়ার আগে জাদু থেকে বাঁচার জন্য তিনি অন্য অনেকগুলো আমল করেছেন বলে প্রমাণ কিন্তু যখন এই দুইটি সুরা নাজিল হল রসুল সালাম বললেন যথেষ্ট এই দুইটি সুরা প্রতি নামাজের পরে পাঁচ দৈনিক পাঁচ নামাজের পরপর এক একবার করে বিশেষ করে মাগ্রীব এবং ফজরের পরে তিন তিনবার করে যদি বিশ্বাস সহকারে বিশুদ্ধ উচ্চারণে পাঠ করে কেউ নিজের গায়ে ফুঁক দেয় তাহলে জাদুটুনা তার কোনো ক্ষতি করতে পারে না শুধু তাই না মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ তান এই ট্রিটমেন্টগুলো করআন করিম থেকে দিয়েছেন বিশুদ্ধ বর্ণনায় রয়েছে যদি কেউ অন্তত দিনে একবার করে একশ বার পরে স্পর্শ করতে পারবে না ওই দিন ওই দিন ঢুকতেও পারবে না তাকে স্পর্শও করতে পারবে না সুতরাং স্বাস্থ্য বলতে যদি এমন অশরীর ক্ষতি থেকে বাঁচার জন্য হয় তাহলে আর তার নাজিল হয়েছে রমজান আল মুবারকে শুধু তাই না রমজান আনল মুবার রব্বুল আলমিনাজিন করলেন এই আলকর আনাল কারিম আমাদের যেমন সুন্দর স্বাস্থ্যের নিশ্চয়তা করে অভাব মুক্ত সমৃদ্ধ জীবনের নিশ্চয়তাও রব্বুল আলমিনিমের মাধ্যমে দিয়েছেন আলকর আনাল কেরিমের তেলাওয়াত করতে হবে যে ঘরে সৌরাতুল বাকারা তেলাওয়াত হবে ওই ঘরে চিন ভূত অশরীর স্পর্শের কোনো ক্ষতি অবশ্যই হতে পারে না কিন্তু বন্ধু আমরা তো আজ বিভিন্ন ভাবে। করআন আল কালিমের তেলাওয়াত বাদ দিয়ে অন্যদিকে দৌড়াই শেফার জন্য করআন বাদ দিয়ে অন্যত্র দৌড়াই সৌরাতুল কে না পারি কিন্তু একটি শিফা আমরা কি তা তেলাওয়াত পাঠ করে নিজের গায়ে ফুঁক দেই নিজের বাচ্চা কাচ্চা পরিবার পরিজনের উপরে ফুঁক দেয় বরং আমরা বিভিন্ন ধরনের রসুল সালাম থেকে প্রমাণিত এমন বিষয়গুলাকে সামনে নিয়ে আসি সামজান আমাদেরকে শেখায় কেবল এক আদাল সোফা আনা হাত পক্ষ থেকে অবতীর্ণ শেফা এর দিকে নিজেদেরকে ধাবিত করা কর আল করিম শেফা তা বিশ্বাস সহকারে নিশ্চিতভাবে গ্রহণ করা এটা ইমানের ব্যাপার বন্ধুক শুধু তাই না হৃদয় যদি মরে যায় তাহলে সুন্দর দেহে কোনো বাস্তবতা কোনো উপকার পৃথিবীতে পাওয়া যাবে না হৃদয়টাকে রক্ষা করার জন্যে তাজা রাখার জন্যে দীপ্ত রাখার জন্যে দীপ প্রমাণ রাখার জন্যে বার বার করতে হবে তেলাওয়াত দূর করার জন্য বেশি বেশি কর আন আল করিমের তেলাওয়াত করতে হবে কর আন আল করিমের তেলাওয়াত ছাড়া করে তাদের হৃদয়টা সুস্থ থাকে সতেজ থাকে অবসাদ থাকে মোহাম্মদ রসুল সাল্ল্লাহতালী ওসালামাজিলিম রমজানের যদ্দুর পর্যন্ত করিম নাজিল হয়েছে ততদূর পর্যন্ত নিজে একবার জিবরিল আলীওয়াত করে শোনাতেন আর জিবরিল আলি সাল্লাম রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন পরস্পর এ কর আন করিমের মুদার আসা করতেন শিক্ষা নিয়ে আলোচনা করতেন কিন্তু আমরা কেবল ই কর আনল করিমের তেলাওয়াত কি বলেছেন তা অনুধাবন করব। অর্থ বুঝব কারণ করতে রব্বুল আলমিন আদেশ করেছেন তিনি সুন্দর করে আমাদের হৃদয়কে জাগায় বদ্ধদুয়ার খুলে দেয় এমন ভাষায় সুন্দর করে বলেছেন কর আনাল করিম নিয়ে একটু চিন্তা একটু গবেষণা একটু অনুধাবন করবা না নাকি হৃদয়ে তালা লেগে রয়েছে সুতরাং বন্ধু হৃদয়ের তালাটা খুলি। যদি সত্যি সরল সঠিক পথ পেতে হয় হৃদয়ের অসুস্থতা দূর করতে হয় দুনিয়ার পরকালে সফলতা পেতে হয় তাহলে কর আনাল করিম পড়তে হবে বুঝতে হবে অনুধাবন করতে হবে সব সবসময় তেলাওয়াত করতে হবে রমজান মোবারকানা হুয়ালা আমাদের সকলকে কর আনাল করিমের প্রশিক্ষণ গ্রহণের তৌফিক দিন তেলাওয়াত করার তৌফিক দিন কোরআনে শিক্ষা করার তৌফিক দিন করল করিমের শিক্ষাকে পরস্পর পর্যালোচনা করার তৌফিক দিন বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল আসমের অনুসরণে কোরআন আল করিমকে আমাদের জীবনের পাতীয় হিসেবে একমাত্র হাবলুল্লাহ হিসেবে নব্বুল আলমিনের রুজ হিসেবে আঁকড়ে ধরার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে এই পর্যন্ত ইনশা আল্লাহ আবারও দেখা হবে রহমত